আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতামিলাম আবদুল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমআন দর্শক যে যেখান থেকে বিস টিভি বাংলার দর্শনা অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব সময়ত দর্শক আমরা জানি রসুলল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ আল্লাহ তালা কোরআন বলে হাসানা আল্লাহ রসুলের ভিতরেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে সময় দর্শক এই আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের কাজগুলো জাগতিক পারলৌকিক দুনিয়ার কাজ আবাদতের কাজ মহামালাতের কাজ সকল কাজ যতটুকু রেসল্লাহ সাল আলী আসালামের অনুকরণে অনুসরণে তার পদ্ধতিতে তার সুনাত অনুসরণে হবে ততই তা বরকতময় হবে দুনিয়ার কল্যাণ বয়ে আনবে তালার সন্তুষ্টি এবং আখেরাতের সফলতা বয়ে আনবে সময় দর্শক আর এটাই তো হল আমাদের ইমানের দাবি লা লাহ্লাহ বলে আমরা আল্লাহ তালার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আল্লাহ ছাড়া কারই এবাদত করব না আর মোহাম্মদ রসোল্লাহ বিশ্বাসের ঘোষণা দিয়ে আমরা আল্লাহ তালার সাথে চুক্তিবদ্ধ হয়েছি প্রতিজ্ঞা করেছি যে আল্লাহর এবাদতের ক্ষেত্রে মোহাম্মদ সলাল্লাহ আলী আসাল্লাম ছাড়া আর কারোরই অনুসরণ অনুকরণ করব না সমান্ত দর্শক এটাই হলো সুন্নাতের মূল কথা সুন্নাথ বলতে এটাই বোঝানো হয় আমরা সাধারণভাবে কর্মজীবনে ফরজ ওয়াজেফ সুন্নাদ বিভিন্ন পর্যায়ের আবাদতের কথা জানি এটাও ইসলামী পরিভাষা তবে হাদিসের পরিভাষায় সুন্নাদ বলতে রসল্লাহ সাল্লা আসালামের সামগ্রিক জীবন বোঝানো হয়েছে তিনি যেটা করেছেন সেটা করা যেটা করেননি সেটা না করা যতটুকু করেছেন ততটুকু করা তার চেয়ে বেশি না করা সব মিলিয়ে যে কর্মটাকে যে গুরুত্ব দিয়ে করেছেন সেই গুরুত্ব দিয়ে করা এটার নামই সুননা সময়ে দর্শক আমরা দর্শক সুন্না এই অনুষ্ঠানে জীবনের বিভিন্ন ক্ষেত্রে রসল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্না নির্দেশিত তিনি নিজে কর্ম করে কোরআন ক্যারিমের মাধ্যমে অথবা নিজের বক্তব্যের মাধ্যমে অথবা নিজের কর্মের মাধ্যমে আমাদের যে আদর্শ শিখিয়েছেন যে নিয়ম শিখিয়েছেন এগুলো আমরা এই অনুষ্ঠানে ক্রমান্বয়ে আলোচনা করার চেষ্টা করব, আমরা আল্লাহ তালের কাছে দোয়া করি রসল্লাহ সাল্লাহসাল্লামের সন্ন্যতকে জানা সন্ন্যত পালন করা সুন্নাতের আলোকে জীবন গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন সময় তো দর্শক আমরা আজকের পর্ব শুরু করব সুন্নাতের আলোকে সুস্থতা ও অসুস্থতা মানুষ হিসেবে সুস্থতা এবং অসুস্থতা প্রতিটি মানুষের জীবনের সাথে অতঃ্রোতভাবে জড়িয়ে থাকে আমরা সুস্থ হই আবার অসুস্থ হই আমাদের আপনজনেরা সুস্থ হয় অসুস্থ হয় সেক্ষেত্রে রসোল্লাহ সাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন তার জীবন পদ্ধতিতে কি ছিল কোরআন ক্যারি ব্যাপারে কি বলা হয়েছে রসল্লাহ সাল্লাম তার বাস্তব জীবনে এগুলো কিভাবে আচরণ করে আমাদের শিখিয়েছেন এটা আমরা বিচার করব সময় দর্শক আমরা যখন রসল্লাহ সাল্লামের নির্দেশনা এবং তার ব্যক্তিগত কর্মপদ্ধতি সুনাদ আচরণ সব দেখি তখন দেখতে পাই ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে যে যদি কোনো মানুষ মোটামুটি এই ব্যবস্থা অনুসরণ করে চলে তাহলে পরে সে একটা সুস্থ জীবন পাওয়ার আশা করতে পারে ইসলাম আমাদেরকে শরীর চর্চা শেখাতে আসে ইসলাম এসেছে আল্লাহ তা আলার সাথে বান্দার সম্পর্ক গভীর করতে বিশুদ্ধ তৌহিদ আবাদত আখলাক বান্দার হক দুনিয়ায় মানুষের জীবন পরিবেশ যেন সুন্দর হয় আখ জীবন সুন্দর হয় এটা শেখাতে এসেছে এটাই মূল तब यटारितरे दिए जे सूंदर जीवन व्यवस्था दिए से इसलाम यहाते स्वभावत ही सुस्थता अर्जन करी एक मानुष सुबा असुस्थ करते रसल्ला सलाम्स शिक्षा दिए समय दर्शक प्रथम जो विषय अल्लाह रसुल्लाह अल्सलमें शिखिए ता हलो शर मने इमान शक्ति शक्तिशाली हवा आल्लासे खूब प्रिय क्या আল্লাহ রসুল্লাম সোহি মুসলিম শঙ্করিত হাদিসে বলছেন আলমকিনুল কবিউ হাইরুন ও আহাব্বু ইল আল্লাহি মিন আলমকিন্দয় শক্তিশালী মোমেন আল্লাহ তালার কাছে দুর্বল মোমেনের চেয়ে অধিক প্রিয় অধিক ভালো প্রিয়তর উত্তম আল্লাহ তাকে ভালোও বেশি পাসেন আর মানুষে সে উত্তম আর এই শক্তি সকল ক্ষেত্রে ইমানের শক্তি ধৈর্যের শক্তি স্বাস্থ্যের শক্তি অর্থের শক্তি সব শক্তি এখানে শক্তিগুলো গণ্য একজন মুমেনের ভিতরে ইমান থাকবে এরপরে যে ক্ষেত্রে তার শক্তি বেশি আছে ঠিক সেই ক্ষেত্রে তার সে দুর্বল জিনি তার সে তিনি আল্লাহ তালার কাছে এই শক্তির কারণে বেশি প্রিয় বেশি ভালো সময় দর্শক তাহলে শক্তি দৈহিক শক্তি মনের শক্তি অর্থের শক্তি ইমানের শক্তি সবই আমাদের প্রয়োজন তবে আল্লাহ রসুল শক্তিশালী বা দুর্বল ইমান যতক্ষণ আছে তার ভিতরে ভালো রয়েছে অর্থাৎ তার কল্যাণ বরকত মর্যাদা বাড়িয়ে দেয় তাহলে দৈহিক শক্তি অর্জন করা দৈহিক সুস্থতা অর্জন করা আমাদের আল্লাহর কাছে প্রিয়তর করে দেয় আর এর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদতো বেশি করতে পারি মানুষের সেবা বেশি করতে পারি আল্লাহর পছন্দের কাজগুলো বেশি করতে পারি আর এজন্যই ইসলাম এমন একটা সুন্দর ব্যবস্থা দিয়েছে যে ব্যবস্থা অনুসরণ করলে আমরা স্বভাবত সুস্থ থাকার আশা করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আরও একটা দিকের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হলো স্বাস্থ্য সুস্থতা যে নিয়ামত এ ব্যাপারে সচেতন হওয়া আমরা অনেকেই নিয়ামত চলে যাওয়ার পরে নিয়ামতের কদর বুঝি দুশ্চিন্তা করি নিয়ামত চলে গিয়েছে আর তাই আল্লাহ রসুল সলাল আলী আসসালাম বলছেন নিয়মাতানি ফারাক সহে বখারের অন্যান্য গ্রন্থের শহী হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলছেন দুটো নিয়ামতে অধিকাংশ মানুষ ঠোগে যায় নিয়ামত যখন থাকে কদর করে না মূল্যায়ন করে না যখন চলে যায় তখন হাওতাশ করে আর এই দুটো নিয়ামত হলো সুস্থতা এবং অবসর আপনার অবসর আছে সময় আছে আলসেমি করে কাটিয়ে দিলেন পরে যখন অবসর চলে গেল হাউতাস করলেন, সময়টা কাজে লাগালে কত কিছু হতো ঠিক সুস্থতা আমরা যখন সুস্থ থাকি অনিয়ম করি আল্লাহর বিধান লঙ্ঘন করি দুনিয়ার নিয়ম লঙ্ঘন করি স্বেচ্ছাচারিতা করি অনিয়ন্ত্রিত জীবন জীবনযাপন করি সুস্থ আসিত কিন্তু যখন সুস্থতা চলে যায় তখন আমরা আফসোস করি তখন আর কিছু করার থাকে না তাই সুস্থতা যে নিয়ামত এটা আমাদের খুব ভালোভাবে অনুধাবন করতে হবে রাসল্লামদের সতর্ক করলেন তোমরা এই নিয়ামতের অবমূল্যায়ন করো না এই নিয়ামতটাকে ধরে রাখার আর এই নিয়ামত যতক্ষণ থাকে ততক্ষণ যত বেশি করে তোমার অর্জনের কর্মগুলো করতে থাক। আর এজন্যই জন্যই আল্লাহ রসুল সাল আলী আসসালাম অন্য হাদিসে বলেছেন খামসান কাবলা খামসান পাঁচটা জিনিস আসারটাকে অন্য পাঁচটা জিনিসের সদ ব্যবহার করো সর্বোচ্চ সুযোগ গ্রহণ করো তার একটা হলো अफसोसा और सुस्थतार सदव्यवहार कर प्रलम्बित होते आल्ला रसुल्लाम सुस्थतार गुरुत्व विभिन्न हादी के बुझेन আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম সুস্থ থাকতে থাকতে যদি কেউ ভালো কাজ করে তাহলে অসুস্থ হয়েও সে ওই কাজের সাপ পাবে বলে জানিয়েছেন সহি হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসালাম বলছেনমান মানুষ যখন অসুস্থ হয় অথবা সফরে বেরিয়ে যায় এ সময়ে সে সুস্থ অবস্থায় যে কর্ম করত আমল করত সে বাড়িতে থাকা অবস্থায় যে কর্ম আমল করত। অসুস্থ অবস্থায় কর্ম না করার সত্ত্বেও সফর অবস্থায় কর্ম না করা সত্ত্বেও একেবারেই ফিরি বোনাস হিসেবে আল্লাহ তাকে অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় যে কর্মগুলো করত সেই কর্মের সব লিখে দিতে থাকেন সফর অবস্থায় মুকিম অবস্থায় যে আমলগুলো করত তার সব তিনি লিখে দিতে থাকেন আল্লাহ আকবার। কাজেই সুস্থতার নিয়ামতকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে এর জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাতে হবে আর তাহলেই তো আমরা সুস্থতাকে প্রলম্বিত করতে পারবো কারণ আল্লাহ তাল্লাহ তো বলেছেন লা ইনসাকারতুম লা আজিদান্নুম তোমরা যদি কৃতজ্ঞতা করো আমি তোমাদের বাড়িয়ে দেবো সুস্থতাকে আমরা আল্লাহর এবাদতে আল্লাহ তালা আমাদের জন্য যে কর্মের নির্দেশ দিয়েছেন সেই কর্মে মানুষের কল্যাণে বান্দার হক আদায়ে ব্যবহার করব এটা হলো প্রকৃত কৃতজ্ঞতা আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করা সন্তুষ্টির কাজে লাগানো আর এভাবে যদি অন্তর দিয়ে কৃতজ্ঞতা অনুভব করি মুখে কৃতজ্ঞতা প্রকাশ করি আর কর্মে আল্লাহত যে কর্মে খুশি হন সুস্থতাকে যে কাজে ব্যবহার করলে খুশি হন সেই কাজে ব্যবহার করি তাহলে আল্লাহ তালা আমাদের সুস্থতা বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ তহ সমান্ত দর্শক এই সুস্থতার নিয়ামতকে স্থায়ী রাখতে সুস্থতা অর্জন করতে এটা বজায় রাখতে अल्लाह रसुल्लासल्लम विभिन्न जीवन पद्धति दिए कर्मव्यवस्था दिए एगल अनुसरण कर लेभावत ही सुस्थतार आशा बेड़े जाए सुतार आशा बस करते नियम मानले हे एट व्यतिक्रम और नियम मे चल सुस्थार आशा बेड़े जाए सुस्थता अर्जन करते नियमर भरेतम प्रधान नियम हल परिच्छनता रसल सलम मुस्लिम जीवने परिचन्नता और पवित्रतार सबसे बस गुरुत दिए जानी इसलमर अजु गोसल तेम एगुलटी मानुषर जीवन अविच्छ्यभवे जड़ित पानी व्यवहार अविच्छेद्यवे जड़ित और एगुलो मानुष के स्वतर नोरामी असुस्थता के रक्षा कर रहा है स्वाभाविक भाव নোংরামিকে রসুল্লাহসাল্লাম খুব আপত্তি করতেন পরিচ্ছন্ন থাকতে নির্দেশ দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে একজন এসেছে আবুদাউদ আহমদ বিভিন্ন গ্রন্থের সহিহাদিস জিয়া বেরতন বলছেন আত আনা জুলুন শাহরহু আস আস একবার রসল্লা সাল্লা কাছে আমরা আছি এমন সময় এক ব্যক্তি আসলো তার চুলগুলো উস্কো খুস্কো ময়লা রসল্লাহাম বলেন যুদু হাজা নবীরা এ লোকটা কি এমন কিছুই পায় না যে চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখবে সময়তে দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ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 सम्पर् कीसलमर अन्य नीतिमाले अनुष्ठान जगे इी लेंदेन शुक्रवार रत दस था टाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठटाय बांग्लेशे पीस टी बांगल् शिक्षाशन्धान चाहिए कानवतारिय शांति सफलतार्ल रब आलमीन मानव मानवतारानव मुक्त शांति इवदान समाजे शांति साढ़े आठ टाइम सम्प्रचार सकाले আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর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 কারণ এটা আপনার অধিকার আরাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা বিষয়ক রসুলের নির্দেশনা কারণ পরিচ্ছন্নতা সুস্থতার জন্য অত্যন্ত সহায়ক জাহের আদালতন বলছেন রসুল্লাহ সাল্লাহ স্লামের কাছে আমরা ছিলাম এক ব্যক্তি আসলেন চুলগুলো উস্কো ফুস্কো রসুল্লাম বললেন এ কি এমন কিছুই পায় না একটা চিরুনি কিছু তেল যে চুলটাকে সুন্দর করে রাখবে ও আতায়না রাজে ফলা রসুল্লাহাম আল্লাহ মা আরেক লোক আসলেন তার গায়ের কাপড়গুলো ময়লা রসল্লাহ সাল্লাহ আসালাম বললেন এ লোকটাকে কাপড়গুলো একটু পরিষ্কার করার কিছুই পাই না সমিত দর্শক আসলে আমরা দরিদ্র হতে পারি নতুন পোশাক নাও পরতে পারি দামি পোশাক নাও পড়তে পারি কিন্তু আমার পোশাক ময়লা থাকবে এটা রসল্লাহ সাল্লাম অনুমোদন করেননি পোশাকটাকে পরিচ্ছন্ন রাখতে বরং সুগন্ধময় রাখতে বারবার নির্দেশ দিয়েছেন নিজেও এভাবে চলতেন কোনোরকম দুর্গন্ধ তিনি পছন্দ করতেন না এমনকি ঘামের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ এগুলো পছন্দ করতেন না আর এভাবেই তো সুস্থতা অর্জন হয় আল্লাহ রসুল সাল্লা সুস্থতার কদর বুঝিয়ে আমাদেরকে বলেছেন মান আসবাহা ম আফি জিহিমি সিরবিহি ওয়াই ফাঁকা দেখাই যেত দুনিয়া কুল্লু ও দুনিয়া কুল্লুহা রসুল্লাহ সাল্লাহাম বলছেন যদি কেউ দিনটা শুরু করে তার শরীরটা সুস্থ আছে তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে আর তার কাছে ওই দিনের খাবারটা আছে তাহলে তো তার আর কোনো দুশ্চিন্তা করার দরকার নেই তার জন্য তো দুনিয়ার সব নিয়ামতি একত্রিত হয়ে গিয়েছে সম্মান দর্শক আল্লাহ রসুলের এই নির্দেশনা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মানসিক উৎকণ্ঠাও চলে যায় আমরা মানসিক সুস্থতা অর্জনের জন্য রসুলাম কি নির্দেশনা দিয়েছেন পরে আলোচনা করব। তার আগে আমরা দেখি পরিচ্ছন্নতার বিষয়ে রসুল্লাহ সাল আলিউলাম আর কি কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সাধারণ স্বাভাবিক পরিচ্ছন্নতার ভিতরে পোশাক শরীর শুধু পবিত্র নয় স্তেঞ্জা নয় অযুগল নয় পরিচ্ছন্ন রাখার জন্য সুন্দর রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং বাড়িটাকে পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহা বলছেন পরিচ্ছন্ন করে রাখবো কি করে ঝাড়ু দিয়া ময়লা নিজেদের ঘরের ভিতরে রাখে ঘরটা পরিষ্কার করে না সয় হাদিস দিয়া মকদিসি মুক্তারা অন্যান্য তিরমিজির সোনান গ্রন্থে বিভিন্ন গ্রন্থে হাদিসটা সংকলিত রয়েছে আদিসটাকে সহি বলেছেন আমরা কি করছি আমরা বর্তমানে সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছি ইহুদিরা পরিচ্ছন্নতা শিখে ফেলেছেন খ্রিস্টানরা পরিচ্ছন্নতা শিখে গিয়েছেন অনেক ধর্মের মানুষ ধর্মীয় আচার হিসেবে সকাল বেলায় বাড়িটা পরিষ্কার করেন সুন্দর চকচকে করেন কিন্তু আমাদের রসুল সাল্লাম বলছেন দেহটাকে পরিচ্ছন্ন রাখো পরিদেহ পোশাক পরিষ্কার করো ময়লা পোশাক পরো না সুগন্ধ ব্যবহার করো আর বাড়িটা পরিষ্কার করো বাড়ির ভিতর তো বটেই বাড়ির আঙ্গিনাটাও পরিচ্ছন্ন রাখো অন্য ধর্মের মানুষদের মতো অপরিচ্ছন্ন না। আর আমরা বর্তমানে ঠিক উল্টো হয়ে গেছি সম্মানিত দর্শক অন্য ধর্মের মানুষেরা পরিচ্ছন্নতা শিখে ফেলেছে আর আমরা বিশেষ করে বাঙালি সমাজের মুসলমানদের অনেকেরই বাড়িঘর বাড়ির আঙিনা বাড়ির ভিতরে একটু পরিষ্কার হলো বাড়ির বাইরে জানলানী সেই বা বাইরে আমরা ময়লা জমা করে রেখে দিই আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহ সাল্লাস্লামের সুন্নাতের এই নির্দেশনা সঠিকভাবে পালন করার তো দর্শক এই পরিচ্ছন্নতা অন্যান্য কর্মের তিনি তো নির্দেশ দিয়েছেন শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পোশাকটাকে পরিচ্ছন্ন রাখো হতে পারো তুমি দরিদ্র কিন্তু পরিচ্ছন্নতার জন্য তো দারিদ্র বাধা নয় তোমার বাড়িটা হয়তো টিনের হতে পারে মাটির হতে পারে হতে পারে তোমার খড়ের কিন্তু পরিচ্ছন্নতার তো কোনো বাধা নেই পরিচ্ছন্নতা তুমি আদর্শ হতে পারো পরিচ্ছন্নতাই তোর সোল সাল্লাহ জীবনের মূল আদর্শের অন্যতম ছিল তার দেহ পবিত্র তার বাড়িটা ছোট্ট একেবারেই কুড়ে ঘরের মতো বাড়ি কিন্তু পরিচ্ছন্ন পবিত্র কোনো দুর্গন্ধ কোথাও নেই কোনো ময়লা কোথাও নেই সম্মান দর্শক এরপরে আমাদের দেহের পবিত্রতা অন্যতম বিষয় হলো স্তেঞ্জা মানুষ প্রাকৃতিকভাবেই নিজের দেহের বর্জ্য ভালো দিকগুলো দেহ নিজে গ্রহণ করে নিয়েছে সবচেয়ে খারাপ দিকগুলো যেগুলো দেহের কোনো কল্যাণ নেই যার ভিতরে প্রচুর পরিমাণে বিষাক্ত রয়ে গিয়েছে এটাকে আমরা মলমূত্রের মাধ্যমে বের করে দিয়ে আল্লাহ ব্যবস্থা করেছেন এটা প্রাকৃতিক প্রতিটি প্রাণী করে করতে হয় কিন্তু আল্লাহতালা মানুষের দেহটাকে এত সংবেদনশীল করেছেন এই ময়লাগুলো যদি দেহে রেগে থাকে আমাদের দেহে অসুস্থতা আসবে বিভিন্ন রকম রোগ ব্যাধি ছড়িয়ে যাবে তাই আল্লাহ রসুল সাল্লাম আমাদের সতর্ক করেছেন প্রাকৃতিক প্রয়োজন মেটানোর পরে আমরা যেন পানি ব্যবহার করে ভালো করে পরিচ্ছন্ন হই গায় যেন কোথাও ময়লা না লাগে ময়লা না থাকে সময় তো দর্শক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রয়োজনে পাথর ঢিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থা রেখেছেন কারণ মানুষের প্রাকৃতিক প্রয়োজন তো সময় মানে না স্থান মানে না এমন স্থানে আপনার প্রাকৃতিক প্রয়োজন মেটাতে হবে যেখানে আপনার পানি নেই সেখানেও আপনাকে সাধ্যমতো পরিচ্ছন্ন হতে হবে যেন শরীরে ময়লা না লেগে থাকে কিন্তু পানি থাকলে অবশ্যই পানি ব্যবহার করতে হবে সমাধে দর্শক পানি দিয়ে সম্পূর্ণ পরিচ্ছন্ন হওয়া শরীরের কোথাও যেন বিশেষ করে পেশাফের ছটা না লাগে এদিকে সতর্ক হওয়া রসল্লাহ সাল্লাহসাল্লাম নির্দেশ দিয়েছেন ডসল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন হু মিনাল বাউল পেশাব থেকে সচেতন থাকবে পেশাবের সময় এমনভাবে পেশাব করো না যে গায়ে পেশাব পড়েছে পেশাব করে উঠে পড়ছো পেশাব গায়ে পড়ে গিয়েছে পেশাব শরীরে লাগা পেশাব থেকে পরিচ্ছন্ন না হওয়া এটা হলো কবরের আজাবের মূল কারণ কাজে তোমরা পেশাব থেকে পরিচ্ছন্ন হবে সম্মত দর্শক আমরা যখন পেশাব মলমূত্র ত্যাগ করব পানি দিয়ে পরিচ্ছন্ন হব পবিত্র হয়ে যাব। এমনভাবে এবং সচেতন থাকবো যে শরীরের কোথাও মলমুতুর লেগে না থাকে আমরা অনেকে গণ শৌচাগার ব্যবহার করি সেখানের পরিচ্ছন্নতার দিকে খেয়াল করি না এমনভাবে ব্যবহার করি এখানে সেখানে ময়লা হয়তো লেগে আছে এটা কঠিন পাপের কাজ অন্যায়ের কাজ আল্লাহ রসুল সলাল্লাহ আলহসালাম বলেছেন এত্তাকুল মালায়নতালাত তিনটে অভিশাপের জিনিস তোমরা বর্জন করো সেগুলো কি কি কালু অমাহন্সুল্লাহ এগুলো কি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বললেন এগুলো হলো তোমাদের কেউ মানুষের ব্যবহারের রাস্তাঘাট চলাচল করে এই সকল স্থানে বসে বসে অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজন অথবা যেখানে মানুষ পানি নেয় যেখানে ঘাট মানুষের যেতে হয় সেখানে প্রাকৃতিক প্রয়োজনে বসে পড়বে অথবা বাজার যে জায়গাটা মানুষের কাজের প্রয়োজনে লাগে সেখানে প্রাকৃতিক প্রয়োজনে বসে পড়বে এগুলো হলো অভিশাপের কাজ এগুলো করলে তোমাদের উপরে অভিশাপ নেমে আসবে এগুলো তোমরা করো না সমাজ দর্শক আর এই ধরনের আরেকটা অভিশাপের কাজ যেটা বর্তমান সমাজে আমরা জনগণের ব্যবহার সবাই ব্যবহার করে এমন টয়লেট ব্যবহার করতে যে আমরা করি হয়তো এমন ভাবে ব্যবহার করে চলে আসলাম যে হয়তো পেশাবের সেটা বা কিছু ময়লা লেগে থাকলেও আরেকজন মানুষ গেলে তার কাপড়ে পায়ে দেহে লাগতে পারে একই রকমের অভিশাপের কাজ এটা মানুষ যে স্থান ব্যবহার করে এই স্থানে ময়লা আবর্জনা ইত্যাদি কষ্টদায়ক জিনিস রেখে দেওয়া বিশেষ করে বর্জ্য কিছু রেখে দেওয়া এটা অভিশাপের কাজ সম্মানিতর্শক শুধু তাই নয় নিজের বাড়িটাকেও প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য রসল আল্লা সালাম কখনো কখনো আমরা যে স্যানিটারি টয়লেট ব্যবহার করি এরকম ব্যবহার করতেন তা হলে আড়াল হয়ে যায় এমন জায়গায় যেতে বলছেন জনগণ ব্যবহার করে এমন জায়গা নয় সর্ব অবস্থায় আমাদের চেষ্টা করতে হবে স্বাস্থ্যকর স্যানিটেশনের ব্যবস্থা করা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন দর্শক আজকের পর্ব আর আলোচনা বাড়াতে পারছি না আগামী পর্বে আমরা আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন এই আশাই এই দোয়া করে শেষ করছি ও সাল মোহাম্মদিনবীল মি ওয়া আল্লাহ আলহি ওয়া সাহাবি আজমাইন ওসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার জানার জন্য ইসলামের প্রকল্প মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ উদ্ধার ইসলামের উপরে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ হুসেন হরুন হুসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जान देखान माना दुनिया नुन सम्प्रचार सकाल आठ टाइम टी